মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদানিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহ্ মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকালা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির মুসলিম পিস টিভি বাংলার সম্মানিত দর্শক श्रोता मंडल एवं सूधी मंडली अपन सामने आज केलोचना करबले सलेह सम्पर्क आम ए सलहर प्रतिदाना कि प्रत्येक ममिन व्यक्तर करणीय हल आम ए सलेहरा अल्लाह रबुल आलमीन पवित्र कुरने जेखने আমলের কথা উল্লেখ করেছেন সেখানে আর কথা যোগ করেছেন আমলে সলে আল্লাহ রব আল বলছেন ওয়াল আসরে এখানেও তিনি উল্লেখ করেছেন ওয়াহুস আলেহাত যেখানেই আমলের কথা বলেছেন সেখানে আমলে সলেহ কথাটি উল্লেখ করেছেন তাহলে বোঝা যাচ্ছে আমূল মানুষ করে কিন্তু অনেকেই আমলে সলেহ থেকে বিরত থাকে আমলে সলেহ করে না আল্লাহ রব্বুল আলমিন বলেন সোরা আল কাহাফ একশো দশ নম্বর আয়তে বলেন ফামকা নাইয়ার জুলে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই আল্লাহর মুলাকাত तबले सलेह करते गो व्यक्ति आल्ला संगे अन्न का शरिक ना करते रसलमेर तरिका अनुजाई नाद्य होना सलेहटी साल प्रतिदान बीना निश्चय जे व्यक्ति इमान आन सलेह कर रेन फेर दाउ से आल्ला मेहमानदारी एखने अल्लाह रबुल आलमी उल्लेख कर सलेह आम सलेहटा किंगित दी तो बोझा जा रसल्लाह सल्लाह आल्लम बोलें सही मुस्लिम मान अमिला লাইসা আলাইহে আমরুনা ফহরদ কেউ যদি কোনো আমুল করে আর সেই আমুলের নির্দেশনা আমাদের পক্ষ থেকে নেই ফহরদ ওইটা প্রত্যাখ্যাত ওইটা বর্জনীয় তাহলে কেউ যদি কোনো আমুল করে কিন্তু ওই আমুলটি রসুল্লা সাল সাল্লাম করেননি এবং করতে বলেননি তাহলে ওইটা আমলে সলে নয় আমরা আরেকটি হাদেশ উল্লেখ করবো মুসলিমে বর্ণিত হয়েছে তিনি বলেন নিশ্চয় আল্লাহ রব আলিন তোমাদের চেহারা সৌন্দর্যের দিকে লক্ষ্য করবেন না লক্ষ্য করবেন না সম্পদের দিকে মাল ধন সম্পদ দিকে লক্ষ্য করবেন না তিনি লক্ষ্য করবেন অলা তিনি লক্ষ্য করবেন তোমাদের অন্তরের দিকে আমালিকুম এবং তোমাদের আমূল সমূহের দিকে লক্ষ্য করবেন চেহারা সৌন্দর্যের কোনো বড়াই নেই সম্পদের কোনো বড়াই নেই একজন মমিন ব্যক্তির অন্যতম বড়ত্ব অন্যতম মর্যাদা হলো দুইটি তার অন্তরটা তাকুয়া ঠিক রাখবে আমুল ঠিক রাখবে আমরা যে আমুলি করব সে আমুলের ক্ষেত্রে দুইটা দিক লক্ষ্য রাখব একটি হলো আল ইসফিল ইবাদা একনিষ্ঠ চিত্তে একমাত্র আল্লাহর জন্যই ইবাদতটা করতে হবে এখানে আমি আগেই বলে রাখতে চাই আমুলের সলে তখনই হবে আল্লাহর কাছে আমুলটি তখনই গ্রহণযোগ্য হবে যখন দুইটি শর্ত থাকবে হয় তাহলে সেই আমলটি হয়ে যাবে শির্ক আল্লাহ রাবুল আলম বলছেন হামাঙ্কানব্বী যেই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়, মোলাকাত করতে চায়। সে যেন আম করে আমুল সলে আর আল্লাহরুল আলম বলছেন সুরা আলবেন্লাহদ্দিন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে একটাই যে তারা যেন একনিষ্ঠ চিত্তে একাগ্রতার সাথে একমাত্র আল্লাহর ইবাদত করে বাদতটা হতে হবে আল্লাহর জন্য নিঃসন্দেহে এখানে কোন আহাদা। এবাদত করতে গিয়ে কোনো কিছুকে কাউকে জন্য এবাদতের সঙ্গে অ্যাড না করে সংযুক্ত না করে শরিক না করে তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে সেই এক্লাসটা আমলটা করতে গিয়ে যেন আমাদের মনটা উদ্দেশ্যটা যেন হয়ে থাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টি দ্বিতীয় উদ্দেশ্য হল এই রসুল্লাহ সাল আলিহাসাল্লাম ওই এবাদতটি যেভাবে করেছেন ওইভাবে করা অর্থাৎ এবাদতটি নিজের পদ্ধতি অনুযায়ী করলে হবে না ওই এবাদতটি করতে হবে রসুল্লাহ সাল আলিহাসাল্লাম যেভাবে করেছেন সেভাবে তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম দুইটি শর্ত এক নম্বর হল আল্লাহর উদ্দেশ্যে করব দুই নম্বর হচ্ছে ওই এবাদত কি রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করব এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আগে আমরা দেখব তাহলে যে এবাদতটা করছি এটা শরীয়তের অনুমোদন আছে কিনা অনুমোদন যদি না থাকে সেটা আমলে সলেহ নয় সম্মানিত দর্শক মন্ডলী আমরা এবাদত কবুলের ক্ষেত্রে যে দুইটি কথা বললাম এই দুইটি কথা নিয়ে আমরা আবার আলোচনা করব তবে এখানে একটা জিনিস বলতে চাই আমুলে সলেহ যদি না হয় তাহলে পরিণতি ভয়াবহ হবে আল্লাহ রাবুল আলমিন সোরা আল কাহাফের মধ্যে প্রথম একশো চার আয়াত থেকে শেষ পর্যন্ত কোনটা আমলে সলেহ আর কোনটা আমলে সলেহ নয় এ দুইটা পার্থক্য করে তুলে ধরেছেন আমরা একটু দেখি যে আমলে সলেহ কোনটাকে বলবো। আমরা তো অনেকেই যারা আমূল করতে চায়। তারা মূলত আমলে সলেহটাকেই করতে চায় এবং আমরা চাই जे ज करना क्या आल्ला रसुल्लाह सल्लाह अलही पथ से पथे चलते चाहे एक बड़ो एवं मर्यादापूर्ण चावा कंतु अनेक क्षेत्र देखा जाए जो आम सलेह क्या बुझते परिनाह रब्बुल आलमीन मुहम्मद सल्लाहु आलिस्ल्लम के लक्ष्य कर বাস্তবতা এটাই যে আমরা আমুলের সলেহ করতে গিয়ে যে ব্যর্থ হয়ে এই আয়াতটার প্রমাণ বহন করে সমানের দর্শক মন্ডলী আপনারা আমাদের সাথে থাকুন একটু বিরতির পরে আবার আলোচনা live telecast on peace TV network satellite and mobile app Facebook and YouTube from Masjid al-hussein Kuala Perlis, Malaysia on Friday 16 August 2019 at 2 p.m Malaysian time and 10 a.m UAE time dawa or destruction by Farak night on Saturday 17 August 2019 at 910 p.m Malaysian time and 510 p.m UAE time.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 People from all religions and faiths are welcome, admission-free. Dr. Zakir Naik and Farag Naik's lectures at the Malaysia Reverse Camp helps. The Prodigy Da'i of Islam, Farag Naik. I challenge any human being to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 আমরা বলছিলাম যে আমুলহ কোনটি আমুল অনেক ফজিল কোনটি আমুলে সলেহ এটা আমরা একটু দেখি আল্লাহ রব্বুল আলমিন তার নবী दुनिया जरा दुनिया जीवन पथभुस्ट हथच्युत हम्रांत हम बर द्वारा तरा आस्ते आस्ते पथभुष्ट होने भलो अमल कर सम्मानित दर्शक मंडली एक विश्लेषण करी जैगे आम करल निसंदेह जे व्यक्ति जेंा करचार कर ओक्ति कख मने भो क्ज करद खु व्यक्ति कखो मन मद खा कल जे व्यक्ति चूरी कर ওই ব্যক্তি কখনোই মনে করে না যে চুরি করা কাজ ভালো তাহলে এখানে অহুমি হাস তারা মনে করছে ধারণা করছে আমরা ভালো আমুলই করে যাচ্ছে। তাহলে কোন আমুল এটা নিঃসন্দেহে এই আমুল জেনা নয় মদ নয় চুরি নয় অন্য কোনো আমল যে আমল মানুষ করে ভালো মনে করছে অসংখ্য আমুল মুসলিম সমাজে চালু রয়েছে যে সমস্ত আমল মানুষ করে মনে করছে আমি ভালো আমুল করছি আর আল্লাহ রব্বুল আলম আমলের কথাই বললেন শুধু তাই নয় এই আমুলের পরিণাম অত্যন্ত ভয়াবহ তাহলে আমুলের একটা সীমাবদ্ধতা আছে ওই আমুল করতে হবে যে আমুল কোরআন এবং সন্না দ্বারা প্রমাণিত অপ্রমাণিত যার কোনো ভিত্তি নেই ओ समस्त आम कराभ होदाहरणस्वरूप एक कथा बोली सतब प्रत्येके शाम पालन करुटी घोषणा क्यों सतब श्यम पालन करते को भिति आज भलो मन कर जा भलो मन कर बुझते होझा जा সব আমুলই আমলে সলেহ নয় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমুল উল্লেখ করার সাথে সাথে বলছেন আমলে সলেহ ইন সব জায়গায় আপনি আমি যেখানেই খুঁজতে যাব সম্মানিত দর্শক মন্ডলী আমরা একটা দিক লক্ষ্য রাখব সেটা হলো যে আমুলটি করব। সে আমুলটি যেন আমুলে সলেহ হয় श्लेषण करबीबा सलेह क्या भेजे मुसलिम नर नारी भाई बोरा अपन आहवान जान आमले सलेह करार्जन चेष्टा करब दलिल भित्तिक कथा ग्रहण करार आल्लाह रबुल आलम निजे शिक्षा दिख्वे आमटी ग्रहण करब क्यों আল্লাহ বলছেন তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করুযায়ী যারা কথা বলে থাকেন তাদেরকে জিজ্ঞেস করো বিলবাইনাথ দলিল সহ জিজ্ঞেস করো আজকে আমরা যেকোনো বই পড়ব সালাদ শিক্ষা বলি ইসলাম শিক্ষা বলি যে কোনো সিয়ামের বই পড়ি জাকাত সংক্রান্ত বই পড়ি সাদাকা সংক্রান্ত বই পড়ি হজ সংক্রান্ত বই পড়ি ফজিলত সংক্রান্ত বই পড়ি যেটাই আমি পড়তে যাব সেখানে যেন এটাও একটা নিয়ম একজন জ্ঞানী ব্যক্তির বই পড়া একজন জ্ঞানী ব্যক্তির লেখনই পড়া এটা একটা জিজ্ঞেস করার নামান্তর আমি যখন তার বই থেকে জানতে চাইব আমার ভিতরে প্রশ্ন জেগেছে যে আমি এটা কিভাবে করব। তাহলে ওই ব্যক্তির বই পড়তে হবে যে ব্যক্তির বইয়ের নিশানা হল দলিলের ভিত্তিতে কথা বলে রিফারেন্স থাকবে পবিত্র কোরআনের আয়াতের রিফারেন্স থাকবে হাদিসের দলিল থাকবে কোন হাদিস হাদিসটি সহি বুখারি না মুস্তিম আবুদাউদ না সঈ গ্রন্থ লিখতে গিয়ে এইগুলো উল্লেখ করবে না তার কেতাবপত্র পড়া যাবে না সুজা কথা আপনি তার কাছ থেকে জানতে পাচ্ছেন না তার লেখনি থেকে একটা সহজ পথ পৃথিবীতে যত নবী এবং রাসুল এসেছেন তাদের প্রত্যেকেই তারা দলিলের ভিত্তিতে কথা বলতেন তাহলে আমি যে জিনিসটি জানব এটা আমলে সলেহ কিনা প্রমাণিত আমুল কিনা এটা জানতে হবে আগে জানার পরে তো আমলে সলেহটা করব আমরা অনেক ক্ষেত্রে আমূলে সলেহ মনে করছি যে এটাই আমলে সলেহ কিন্তু সে আমুলের পিছনে কোনো দলিল নেই ভিত্তি নেই পাচ্ছি না ওটা কখনো আমুলে সলেহ আমি যখন কোনো বক্তব্য শুনবো যে বক্তব্য আমি আমুল করব। ওই পিছনে অবশ্যই দলিল থাকতে হবে অবশ্যই প্রমাণ থাকতে হবে লিখনি পড়তে গেলে তার পিছনে দলিল থাকতে হবে স্পষ্ট দলিল বুখারে মুসলিম ছাড়া আবুদাউদ্দ নাসাইতির মিজে অন্য যত হাদিসের গ্রন্থ আছে অন্য অন্য গ্রন্থ থেকে উল্লেখ করতে হলে ওখানে উল্লেখ করা প্রয়োজন হাদিস্তির সনদ সহি কিনা আমাদের দেশে অনেক বইপত্র পাওয়া যায় যে বইগুলোর লেখনিতে কোনো রেফারেন্স পাওয়া যায় না সহি জয়ীপ তো দূরের কথা আপনি ওই জায়গায় হক পাবেন না যিনি লেখক তিনিও অপরাধ করেছেন রেফারেন্স না দিয়ে তার দায়িত্ব তিনি পালন করেননি কিন্তু আমি পাঠক হিসাবে আমি সত্যের সন্ধানী হিসাবে আমার একটা দায়িত্ব থেকে গেছে যে আমাকে সেইভাবেই দিন গ্রহণ করতে হবে যদি এটা না করতে পারি তাহলে বুঝতে হবে আমি দিন গ্রহণের ক্ষেত্রে ব্যর্থ হচ্ছি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা দেখি আমূলে সলেহ ফজিলটাকে প্রথম কথাই বলেছি আমূলে গুরুত্বপূর্ণ আল্লাহ করবে তারা জান্নাতুল ফিরদাউসের মেহমন্দারি পাবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে যে ব্যক্তি আল্লাহর মোলাকাত চাই সেজন আমলে সলেহ করে অর্থাৎ আমলে সলেহ করলে আল্লাহর দিদার আল্লাহর সন্তুষ্টি আল্লাহ সাক্ষাৎ করতে পারবে আল্লাহর আলম বলছেন মহাকালের শপথ করে বলছি ইন্নাল ইনসান আলাফি খুশ্রে প্রত্যেকটি মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে ক্ষতির মধ্যে রয়েছে ইদিন আনু তবে তারা নয় যারা ইমান এনেছে আরো বলছেন হকের দিকে মানুষকে পরস্পরে দাওয়াত দিয়েছে এবং সবুরের দাওয়াত দিয়েছে এই চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয় তাহলে এখানে বোঝা যাচ্ছে যে পৃথিবীর ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের দৃষ্টি রাখতে হবে আমূলে সলেহের দিকে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আমাকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করা থেকে বিরত রাখবেন আমি ক্ষতির মধ্যে নিমজ্জিত হব না আমলে সলেহ করার জন্যই আল্লাহ আল্লাহরবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন উদ্দেশ্য হলুম আহসানু পরীক্ষা করার জন্য তিনি তোমাদের পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করবে আহসানু আমালা। এখানেও আমুলটা করতে হবে সত আমুল শুধু তাই নাই সত আমুল করার জন্যই গোটা পৃথিবীকে আল্লাহ রাবল সৃষ্টি করেন সৃষ্টি করেছেন জগৎ কে সৃষ্টি করেছেন যেই আল্লাহ সমস্ত আসমান এবং সমস্ত জমিনকে সৃষ্টি করেছেন ওখানে আর সাল মা আহসানু আমালা। আল্লাহ রব্বুল আলমিন যেন পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমলকারী এ গোটা পৃথিবী সাতটি জমিন এবং সাত আসমানের সৃষ্টি হয়েছে তার পিছনে একমাত্র লক্ষ্য হল কে তোমাদের মধ্যে আমুলে সলেহ করবে সেটা দেখার বিষয় এটাই পরীক্ষা করার জন্য সম্মানিত দর্শক মন্ডলী আমুলে সলেহ যে কত বড় গুরুত্বপূর্ণ এই আয়াত থেকেই বোঝা যায় আমরা স্পষ্ট হই যে আমুলের সলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু আমরা অনেকেই খুব হালকা ভাবে আমরা বুঝতে চাই না যে আমলে সলে আবার কি এর আমলে সলের ফজিলত আরও যে কত পবিত্র কোরআন এবং সেই হাদিসে বর্ণিত হয়েছে আমলে সলের ফজিলত আল্লাহ আকবর আমরা দর্শক মন্ডলীকে আহ্বান জানাবো। আগে করতে আমলে আমরা স্মরণ রাখব আমলটি করছি কার উদ্দেশ্য করছি যদি এখানে একমাত্র আল্লাহ উদ্দেশ্য না থাকে তাহলে সেই আমুলটা আমুলে সলে নয় তাহলে শিরিখ হয়ে যাবে আর কথা স্মরণ রাখতে হবে ওই আমুলটি রসুল্লাহ সাল আলি আসাল্লাম যে পদ্ধতিতে করেছেন যে পদ্ধতিতে দেখে গেছেন সেই পদ্ধতিতে করা এই দিকগুলো খেয়াল রাখব আগামী আলোচনাতে আমরা আমুলের সলের অন্য অন্য দিকগুলো আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলম যেন প্রত্যেক মুসলিম ভাই ও বোনকে আমুলের সলেহ বুঝার এবং সেই অনুযায়ী আমুল করার তফফিক দান করেন আমিন সুবাহ বরহমাত আপনার সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন BIC जि टा पाठ मेल कर